বাংলা মানবতা সমাধান الله, بسم الله الرحمن الرحيم. الحمد رب والصلاة والسلام على সালামুকম ও রহমতুল্লাহ স্মিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ পিস বাংলার সারা বিশ্বের সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আপনাদেরকে জানাই আন্তরিক স্বাগত ও মুবারকবাদ আপনাদের প্রিয় অনুষ্ঠান নারীর অধিকার কোরআন ও সন্ন্যাহের আলোকে এবং বাস্তবচিত্র সামনে রেখে কন্যার গুরুত্ব মেয়ের গুরুত্ব কতখানি এ বিষয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের আজকের এই মূল প্রতিপাদ্য বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি কয়েকজন সম্মানিত অলামায়ক রামদেরকে চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচয় হয় নি আমার ডান দিকে উপবিষ্ট আসেন বিশিষ্ট আলম দিন জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদুল আসেন বিশিষ্ট ইসলাম প্রচারক প্রখ্যাত বাগমি জনাব শেখ আমানুল্লাহ মাদানী আসসালাম আমার সর্ববামী উপবিষ্ট আসেন বিশিষ্ট আলম দিন জনাব শেখ মজফর বিন মহসেন আসলাম আমি হারুক হোসেন আপনাদের সাথে রয়েছি শুধু দর্শক আমরা এ পর্বে আলোচনা করব কন্যা মেয়ে হিসাবে তার অধিকার কতখানি দেখুন আল্লাহ সুবাহ তার অমুক বিধান অনুযায়ী পৃথিবীতে পুরুষ এবং নারীদের সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ রবাহ বিন এভাবেই সৃষ্টি করেছেন অথচ মেয়েদের জন্মের সংবাদ শুনেই অনেক পিঠা ব্রুকঞ্চিত হয়ে পড়েন মনকে ভারাক্রান্ত করে ফেলেন কখনো কোনো মা অতিষ্ঠ হয়ে যান এই যে মেয়ে এটা যে আল্লাহর একটা নামত এবং একে নিয়ে আপনার উৎকণ্ঠার কোনো কারণ নেই যেহেতু আল্লাহ সবহান তালে আপনাকে নেয়ামত দান করেছেন সুতরাং তিনি উত্তম ফায়সলাকারী অতবু শুধু দর্শক বিন্দু আসুন এই যে কন্যা আল্লাহর একটা নেয়ামত এবং এ ব্যাপারে যে ব্রকুঞ্চিত করার কোন অধিকার আপনার নেই সে প্রসঙ্গে সংক্ষিপ্ত মোহান রবুল আলমিন আমাদেরকে একটা দম্পতির মাধ্যমে এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং এক্ষেত্রে দেখা যায় যে মেয়ে সন্তান জন্ম হয় ছেলে সন্তান জন্ম হয় এই ছেলে এবং মেয়ে জন্মের ক্ষেত্রে মহান রব্লা আলমিন কারো ব্যক্তিগত ইচ্ছার উপর একটা বিষয়টা ছেড়ে দেন নাই জি জি জি ফারি তিনি নিজেই বলেছেন যে ইহা বলে মাই এসা উইন আসা যাকে আল্লাহ পাক চান তাকে মেয়ে দান করেন এবং যাকে আল্লাপ চান তাকে ছেলে দান করেন আমরা বাস্তব এটাই দেখতে পাই কারতো মেয়েই হচ্ছে আবার কাও হয়তো ছেলে হচ্ছে এবং কাউকে ছেলে মেয়ে ছেলে মেয়ে উভয়টাই দিচ্ছেন এবং এদের সংখ্যায় বেশি প্রায় ঘরেই দম্পতির ছেলে মেয়ে উভয়টাই থাকে এমনকি সিরিয়ালভাবেও আসে প্রথমে মেয়ে তারপর আরেক ছেলে তারপরে আবার মেয়ে আবার ছেলে আল্লাহ তালা আগমনের ক্ষেত্রে একটা সিরিয়ালও করতেছেন আবার দেখা যায় অনেকের ঘরে মেয়ে আসছে তো মেয়ে আসছে আবার অনেকের ঘরে ছেলে আসছে তার মেয়ে নাই যার ছেলে আছে মেয়ে নাই তার মনে একটা আছে একটা মেয়ে যদি হতো অনেকে মেয়ের জন্য আরো একবার সন্তান নেন দেখা যায় সেটাও ছেলে আস আবার অনেকে মেয়ে আসার পরে ছেলের জন্য একের পরে এক সন্তান নিচ্ছেন যে একটা ছেলে কি পায় তো দেখা যায় যে আবার সেটা যেটা আসে সেটাও মেয়ে আছে কিন্তু আপনাকে এই ব্যাপারে একটা সংক্ষিপ্ত ये हमारे मध्य एक विषय फुटे उठल जनाब शेख यूसुफ आब्दुल मजिदाहेहेब आलोचनार मध्य दिए आल्लाब आलम अमुक विधान अनुजाई ऐले हवा मे हवा तरी हाथी कंतु ऐले जरा पान तरह आकांक्षा मेयर प्रति जाए जरा मे पान तर झलर प्रति आकांक्षा थके जाए स्वाभाविक प्रकृतर दबी चाहिदार दबी सेटाई थकुजे ऐले न्रेक करें এ ব্যাপারে কিন্তু আমরা বলবো যেহেতু এ ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন যেমন রসুল বলছেন ইন্নি মুখাসম বিল উমামা ক্রিয়ামতের দিনে আমার উম্মত বেশি হবে সেজন্য আমি গর্ববোধ করব আনন্দ করব সেটা জন্যই তোমরা হলুদ ওদুদ এদেরকে বিবাহ করো কিন্তু এই ক্ষেত্রে যে আমরা নেবো আর নেব না নেবো আর নেব না এ যেন প্রতারণার শিকার না হই শুধু ও দর্শক সেটা আপনাদের কাছে বিনয়ভাবে অনুরোধ করছি আচ্ছা এর প্রসঙ্গে আমি জানাব মুজাফর বিন মসিনকে যেটা বলতে চাচ্ছি যে অনেকেই আপনার মেয়ে সন্তান জন্ম নিলে মনটা যে খারাপ করে ফেলেন কারো যদি মিয়ে হয় দেখা যায় যে তার মুখটা কালো হয়ে যায় বা সংবাদ দিতে খুব হিতস্তিত বোধ করে কিং কিঙ্কর মোড় হয়ে যায় যে আসলে বিষয়টা আমি কীভাবে বলি আমার মেয়ে সন্তান হয়েছে আবার দেখা যায় যখনই ছেলে সন্তান হয় অগ্রিম সবাইকে আমরা বলার চেষ্টা করি এটা একটা সামাজিক একটা দিক কিন্তু রসুল্লাহ সাল আলী আসসাল্লাম এভাবে দেখেছেন যে ব্যক্তির তিনটা মেয়ে হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন সে ব্যক্তি এই জান্নাত পেয়ে গেল আর একটা জিজ্ঞেস করলেন যদি দুইটা হয় দুইটা হলে তবু एक क्षेत्र मे सन्तान हार एक फजिलत पितार मर्यादा फुटे उठे क्यों से जहािलियत के बाद नहीं वाई मेहर सतान तक तरह मुखमंडल कलो हो जािलियत शुरू कर दिखे ना गए बर मिए हम ऐले हौक উভয়ের আমরা সন্তুষ্ট থাকব আর আরেকটা দিক লক্ষ্য রাখব যে রসুল মোহাম্মদ সাল্লাহ আলসালাম যে মেয়ে সন্তানের প্রতি ফজিলতটা বর্ণনা করেছেন সেই ফজিলতটার উপরে আমরা বিশেষ করে ধৈর্য ধারণ করবো যে আল্লাহ আমাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন ধন্যবাদ মুসিনকে চমৎকার কথা বলার জন্য প্রসঙ্গ হলো মেয়ে হলি ভূকুঞ্চিত করার কিছু নেই কারণ আপনি কি জানেন যে মেয়ে আপনার জন্য কাল হয়ে যাবে আর যে সন্তান কামনা করছে সেটা আপনার জন্য স্বর্ণের পাহাড় নিয়ে চলে আসবে কে আপনার উপকারে আসবে কে আপনার অপকারে আসবে বলতে পারেন না আমাদের এই জগৎ সংসারে আমরা বাস্তব দেখেছি যে সন্তানের জন্য মা বাপ কাঙ্ক্ষিত ছিলেন সেই সন্তানই মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে আবার এমনও দেখা যাচ্ছে যে ওই মা বাপেরাই তারা তাদের আশ্রয়স্থল হয়েছে মেয়ে তাদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে বুড়ো বয়সটা কাটিয়েছে কাজেই এ ব্যাপারে আপনি কার মাধ্যমে আল্লাহরবুল্লা আলাবিন আপনার সেবা নেবেন কল্যাণ নেবেন এর বিচার কিন্তু আপনার না একমাত্র আল্লাহ হানহ ও তা আলার শুধু দর্শকবৃন্দ এ পর্বে আমরা জানাব শেখ আমাদের কাছে যাচ্ছি একটা বিষয় জানার জন্য যে মেয়েদেরকে সুন্দর তার ও প্রশিক্ষণ দিয়ে জানাতে যাওয়ার যে সুযোগ রয়েছে এবং সুপাত্রে পাত্রস্ত করার যে তার রিব হাদিসের মধ্যে আসছে সেটা তার একটি প্রমাণ পাওয়া যায় না যে কন্যা সন্তান হওয়া একটা আল্লাহর নিয়ামত এবং তাদের সামাজিক অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আলোপাত মেয়েদেরকে তারবিয়াত দিলে প্রশিক্ষণ দিলে কোরআন শিখিয়ে আদব আখলাক শিখিয়ে তাদেরকে দিনের তারবিয়াত দিয়ে তাদেরকে সৎ পাত্রে পাত্রস্থ করলে এর জন্য যে একটি ফজিলত রয়েছে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি যে বাড়িতে যদি কাজের মেয়ে থাকে কাজের মেয়েকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তালিম দেওয়া হয় তার্বিয়ত দেওয়া হয় কোরআন সোনা শিখিয়ে পাত্রস্থ করা হয় তাহলে সেখানেও ফজিলত রয়েছে জি তাহলে নিজের মেয়েকে দিলে কতটা ফজিলত হবে সহজে থেকে সহজেই অনুমান করা যায় জি জি আর মেয়েদের ব্যাপারে আমরা বর্তমান যা দেখতে পাচ্ছি তাতে দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণ রয়েছে দুনিয়াতেও অনেক কল্যাণ রয়েছে বহুবিধ কল্যাণ রয়েছে মেয়েরা যে পরিমাণ পিতা মাতার প্রতি সহানুভূতিশীল হয় তাদের প্রতি যতটা ই হয় কি আমরা মনে করি যে ওই পিতাটা এন্তেকালের পরে তার জন্য যদি দু ফুটা চোখের পানি ফেলে তো মেয়েটাই ফেলবে একটু যদি পিতার জন্য দোয়া করে তো মেয়েটাই করবে এমনও হতভাগা ছেলে আছে যে হয়তো বছরে একবার পিতার কবরের পারে গিয়ে একটু দোয়া করবে বা পিতার কবর জিয়ারত করার সময়টাও তার জোটে না হয়তো বা সে সালাতেও আদায় করে না কোলাঙ্কার যার কারণে হয়তো পিতামাতা মাতা বহুবিধ কষ্টের শিকার হয়ে থাকে পক্ষান্তরে মেয়েটি অবশ্যই তাকে দুনিয়াতে এবং আখেরাতে কল্যাণের জন্য অনেক সহায়ক হয়ে থাকে জনানী সাহেব যে কন্যাকে লালন পালন করে এমনকি আপনার ঘরে যদি কোনো গৃহ পরিচারিকা থাকে তাকেও যদি দিন শিক্ষা দিতে পারেন তাহলে আপনি যে প্রভূত কল্যাণের অধিকারী হচ্ছেন পরকালে আপনি এটা হয়তো ওসিলা হয়ে যাবে সেটা আমরা জানতে পারলাম আচ্ছা এবার আমরা যাব ইউসুফ আব্দুল নামত শেষ প্রসঙ্গে তিনি একটু আলোকপাত করতেছিলেন আমি তাকে অনুরোধ করব বিষয়টা একটু পরিপূর্ণ করেন ছেলে মেয়ে উভয় আল্লাহ দান এবং এটাই আল্লাহ শাশ্বত বিধান যে ছেলেমেয়ের মাধ্যমে এই সংসার চলছে মানুষের ধারাবাহিকতা এটা তার অব্যাহত গতিতে অগ্রসর হচ্ছে ছেলেমের মাধ্যমেই আমি বলেছিলাম যে এই বিষয়টিতে মহান রবাহ আলমিন কাউকে ইখেয়ার দেননি চয়েস দেন না এই বিষয়টি নিজের হাতেই রেখে দিয়েছেন কারণ আমাদেরকে যদি আল্লাপাক ইচ্ছা দিতেন যে তোমার ইচ্ছা ছেলে হবে তোমার ইচ্ছায় মেয়ে হবে তাহলে হয়তো আমরা নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে আমরা হয়তো ছেলেই কামনা করি আমরা ভেরি সেল উই আর ভেরি আমরা খুবই স্বার্থপর আমরা যখন একটা ছাগল পালি তখন ছাগলদের বাচ্চাটা যদি ছেলে না হয়ে মেয়ে হয় তাহলে আমরা খুশি হয়ে যাই আর ছেলে হলে পরে আমাদের অত ভালো লাগে না কারণ ছেলে দিয়ে তো সেখানে খুব একটা সুবিধা নাই বেশি জি দুধও হবে না বাচ্চাও হবে না আর বাচ্চাটা যখন মেয়ে হয় খুশি হয়ে যায় আমরা একেবারে দুধ পাবো আবার বাচ্চা পাবো প্রজনন বাড়বে তো ও ক্ষেত্রে দেখা যায় শুধু দর্শক বৃন্দ সময় এলো একটি বিরতির আমরা এখন ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে আসব আপনাদের প্রিয় অনুষ্ঠানে আপনাদের সাথে হিনশা আল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন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 शुक्रवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतट टीजी मुहम्मद सलहि अबूरा रज रसुल्लाम प्रत्येक क्या মধ্যম পন্থা অবলম্বন করো এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না সাহাবিকান জিজ্ঞেস করলেন হে আল্লাহ নন তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জান্নাতে যেতে পারবো না সেই মুসলিম চতুর্থ খণ্ড কেয়ামত জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায় হাদিস সংখ্যা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 আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছিল মেয়ে হিসাবে তার অধিকার কতখানি এ প্রসঙ্গে আমরা চমৎকার আলোচনা শুনছিলাম বিরতির পূর্বে জনাব শেখ আমানুল্লা আমাদের কাছ থেকে जो कन्या के लालन पालन कर घर जो गृहपरिचारिका थे जो दिन शिक्षा दीते हैं अपनी जो प्रभूत कल्याण अदिकारी हन परकाले अपने इतना जतर वसिला जाता जानते आच्छा एबार शेख यूसुफ आब्दुल मजिद सहेबर का कन्ना जी, जी आल्लाहर न्याम शेष प्रसंगे एक आलोकपात करते हैं ताक अनुरोध करब विषय परिपूर्ण करें ছেলে উভয় আল্লাহর দান এবং এটাই আল্লাহ পাকারের শাশ্বত বিধান যে ছেলেমেয়ের মাধ্যমেই এই সংসার চলছে মানুষের ধারাবাহিকতা এটা তার অব্যাহত গতিতে অগ্রসর হচ্ছে ছেলেমেয়ের মাধ্যমেই আমি বলেছিলাম যে এই বিষয়টিতে মহান রব্বুল্লা আলমিন কাউকে ইখতিয়ার দেননি চয়েস দেন না এই বিষয়টি নিজের হাতেই রেখে দিয়েছেন কারণ আমাদেরকে যদি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 আর নিজের বেলায় আমরা ছেলে পছন্দ করি এটা তো হওয়া উচিত নয় বরং মেয়েও আল্লাহর ডান ছেলেও আল্লাহর ডান মোজাফের বিনজিবের কাছে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের সমাজের ওন পিতারা সন্তানকে নিয়ে দায়গ্রস্ত হয়ে পড়েন এবং কন্যা সন্তানকে নিয়ে দায়গ্রস্ত হয়ে তারা দিকবিদিক বিদিক হারিয়ে ফেলেন সেজন্য কন্যাকে বোঝা মনে করেন এটার একটা কারণ হচ্ছে যে আমরা কন্যাদের যথার্থ মর্যাদা না দিয়ে ইসলামের দেওয়া মর্যাদায় তাদেরকে ঘরে না এনে বরং সেখানে যৌতুক নামের যে অভিশাপ চাপিয়ে দিচ্ছি এর ফলশ্রুতিতে কিন্তু সমাজে এই কন্যার প্রতি ভূকুঞ্চিত হওয়ার যে ভাবটা এবং কপাল ভারি করে তাদেরকে ঘৃণার দৃষ্টি দেখার ভাবটা হচ্ছে এই প্রসঙ্গে যেন মুজাফর বিন মাস একটু আলোচনা করে জি ধন্যবাদ আসলে মহিলাদের বিষয়টা নিয়ে এমনটা সমাজে খুবই ভূকুঞ্চিত করা হয় কিন্তু এর থেকে বিরত থাকার জন্য বলবো বেশ কিছু কথা এখানে বলা যায় मे हिसाब से जेमन रसुल सोल्लाम फातेम रजियाल्लाह के देखे ठीक आदम के देखा उचित जेमन मेर अधिकार मर्यादा कतटुकू मुहम्मद सल्लाम मे हिसाब से फातेमा रजियाल्ला आनहा गठन कर दिखे जाूप भावे आबू बक्कर रजालला आनह आएसा रजाला आना के गठन करी गठन करी मर्यादा सम्पर्क जो रसल्लाह सलाम एक व्यक्ति जिन्हें प्रवेश कर मुस्लिम हादी दिशा प्रवेश कर फलित हो रसुल्लाह सल्लाम आएसा रजाल जो फजिलत बर्णना करदानी अबू बकरहर যে তিনি তাকে গঠন করে সুন্দরভাবে আল্লাুল বলছেন সারিদ খাদ্যের মর্যাদা যেমন সমস্ত খাদ্যের উপরে তেমনি মহিলাদের উপরে মর্যাদা হলো আয়সারা জ্বালানোর মর্যাদা হ্যাঁ ধন্যবাদ আপনি চমৎকার কথা বলছিলেন যৌতুক প্রথার অভিশাপে নারীদের প্রতি যে একটা ভাব আসছে এই প্রসঙ্গে আমি জানাব সে আমি সাহেবকে একটু আলোকপাত করার জন্য অনুরোধ করছি যৌতুক তো আসলে এটা তো কোনো ইসলামী সমাজ থেকে আসেনি এটা তো এসেছে ওই পার্শ্ববর্তী ব্রাহ্মণ্যবাদ तथा सनातन धर्म थे एस कारण तरह ओखने तो वही पिता मारा गितार सम्पद सम्पूर्ण भाव मे वंचित करा जार फ जतटूकू नहीं पड़ा जाए कन्या के विदाय दिल मान हल जीवन तर से बाड़ीतें गल ये जौतुक नामक महामारी समाजे आसार पिछने मौलिक जो कारण से मौलिक कारण भम कारण हलो मे वंचित करा दुख जनक हल सत्य हाजी गाजी मलाना मुंशी अमक तमक टुपीवला दाड़ीवलारत गुजार प्रत्येक के देखा जा सन्तान के वंचित कर सम्पूर्ण सम्पद ले तो अपना मेटा क्या जन्म दिस आपने जन्म दें नहीं कि आपनारंतान ने अधिकार दिए आप वंचित कर आज के नीत अनुरोध अपनर जीव दशाते ही ओ सम्पद ऐलर का फरत नहीं मेके दीते नतुबा सम्पूर्ण सम्पद फरत नहीं निजे नाम रखते नतुबा विचारे काठगड़ाए नाजात पवर को उपाय थकबे जेहेतु यहाँ सम्पूर्ण हक्क एबाद हक्क एबाद नष्ट करनीत पर जान्न जावर चेषा करबें तहज्जो साल आपके जाननाते जेते देवे ना बाधाग्रस्त हो विचार काठगड़ाए मे जी अपन बरुदे नालिश करे अपने बाँचार को कायदा था थकबा एम शुना तीन टा दाम कलम पकेटे थे वो कलम भागताओ जो अपन मे चाय फातेम श्रेष्टी कौतुक दिए मे सपर्द करल आल्लासुलातेम राज दिल्ली आलिजर संगे तो जौतुक्रिया सपर्द करलें এখান একটা দৃষ্টান্ত আমরা পাই যে যৌতুক আগে ছিল না এবং যৌতুক দেওয়া হতো না এটা তো চালু হলো অন্য দর্শন থেকে দুর্ভাগ্য একটা যেটা আমাদের স্মরণ রাখতে হবে যে মেয়েদের কিন্তু তাদের ঠাঁই তিন জায়গায় হয় বাপের ঘরে স্বামীর ঘোরে এক পর্যায়ে তারা তাদের ভাইয়ের ঘোরে তো ভাইয়ের ঘরে ভাই কিন্তু সর্বক্ষণ ঘরে থাকে না থাকে ভাবি ভাবি যদি দিনদার হন এবং মনে করেন যে আমারও অনুরূপ বোন আছে ননদদেরকে যদি ওই নিজের বোন করে নিয়ে এবং ওরাও যদি মনে করে যে আমাদের একজন বোন তো অন্যের বাড়ি দিয়েছি এখন একজন বোন আমরা পেয়েছি এর এই যে সম্পর্কটা যদি তারা গড়ে নিতে পারে তাহলে কিন্তু ওই মেয়েটা কদাচিত যদি সে স্বামী পরিত্যক্ত হয় স্বামী তাকে ছেড়ে দে তালাক দিয়ে দে এবং ফিরে আসে পিতার গড়ে তাহলে কিন্তু ওই ভাবির কাছে সে আদরিণী হয়ে উঠবে সে কোনো প্রকার বঞ্চনার শিকার শেখা তাই না কিন্তু দেখা যাচ্ছে এই উল্টা হচ্ছে আমাদের সমাজে যেন শেখ আমল মাদানির কাছে যেটা জানতে চাইব এই যে যে মানে মেয়েদের যে উত্তরাধিকার আমাদের সমাজে একটা কুসংস্কার আছে যেটা হলো কোনো কোনো মেয়েরা বলেন যে পিতার সম্পত্তি আনতে নেই পিতার বাড়ি থেকে যদি সম্পত্তি নিয়ে আসি ভাইদেরকে না দিয়ে তাহলে হয়তো আমার কপালটা পড়ে যাবে কিন্তু এটা জানেন না যে এটা তিল্কাফরিদতম একটু এখানে দুইটা জিনিস খেয়াল কপাল পুড়ে যাবে কথাটা আমরা বলবো না আগেও বলেছি কারণ কপাল পুড়ে যাওয়াটা তো ওটা হিন্দুদের আকিদা ছয় দিনের রাতে রাতে লক্ষ্মী দেবী ভাগ্য দেবী এসে তাদের কপালে ভাগ্য লিখে দিয়ে যায়। এটা হলো তাদের আকিদা কিন্তু আমাদের আকিদা হলো যে আমাদের লৌহে মাহফুদে আমাদের তাকদির লেখা আছে বাপের বাড়ি থেকে সম্পদ আনতে নাই যে একটা ধারণা অথবা লৌকিকতার কারণে অনেকে আনেন না অথচ স্বামী বেচারা খুব গরিব মানুষ তো সেই হিসাবে মেয়েদেরও উচিত তাদের আত্মীয় স্বজনের উচিত ওই স্বামীকে সহযোগিতা করার জন্য সেই সম্পদের কিছু অংশ সেখানে দেওয়া যাতে সুন্দর সংসার গড়ে ওঠে এবং পানা জিনিস যেটা আমি আমার হক হক জিনিস আমি চাবো এবং নিয়ে আসবো সেখান থেকে আল্লাপাক তো বন্টন করে দিয়েছে এটা তো আমার আপনার বন্টন করার কিছু নেই অটো নেওয়াটাও একটা বিধান এবং নেওয়াটাও একটা বিধান এবং আপনি না নেওয়ার কারণে দেখা যাচ্ছে আরেকজন গরিব মানুষ সেও নিচ্ছে না যার ফলে হয়তো আপনি না নিলেও চলে কিন্তু আরেকজন গরিব মানুষ সে নিচ্ছে না তখন দেখা যাচ্ছে কি যে তার অধিকারটাও নষ্ট হচ্ছে সবাই চায় না তুমি একা একা চাও কেন তো এই জন্য এদিকেও আপনাদের খেয়াল রাখা উচিত যে আপনার একার কারণে যেন অপরের ক্ষতি না হয় যদি ক্ষতি হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিতে হবে অথবা বলতে হবে আমি নিলাম না ওকে দাও এরকম একটা ব্যবস্থা আপনাকে করতে হবে যাতে অপরের অধিকার খর্বনা হয় সমানটা শুধুও দর্শকবৃন্দ কন্যা আপনার জন্য নামত সুতরাং কন্যাকে আপনি বোঝা মনে করবেন না তার যে অধিকার সেটা আপনি দেবেন এবং কোনো অবস্থাতেই কোনো পিতা কোনো মাতা এই অবিচার করবেন না এই সম্পত্তিটি আপনার নয় এটি আল্লাহ আপনাকে ভোগের অধিকার দিয়েছেন সুতরাং আল্লাহর নির্ধারিত নিয়মেই আপনার কন্যার যতটুকু অংশ তাকে অবশ্যই দেবেন তাকে যদি মাহরুম করেন বঞ্চিত করেন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি আল্লাহর আদালতে মুক্তি পাবেন না অতএব আমরা জানতে পারলাম আজকের আলোচনায় যে একজন মেয়ের কি অধিকার ইসলাম দিয়েছে আসুন আমরা সেই অধিকারটা প্রদান করি এবং মেয়েরাও যেন তাদের অধিকারটা চেয়ে নেই এ ব্যাপারে জন্য কার্পণ্য না করি তবে ইনশাআল্লাহ আমাদের সমাজ সুখী ও সমৃদ্ধশীল সমাজ হবে এবং নারীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এটাই ইসলাম চেয়েছে আসুন আমরা সে বিষয়ে গুরুত্ব আরোপ করিহান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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলি আসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম হ্যাভেন ও হেল